सब अल्ला तारीफ अल्लाहर जिन्हें विशेष बंदार प्रति ग्रंथ नाजिल करक्रता रखें सहज सरल एक पथर ऊपर যাতে করে আল্লাহ তালার পক্ষ থেকে সে নবী তাদের জাহান নামের আজাবের ব্যাপারে সতর্ক করে দিতে পারে এবং যারা ইমানদার যারা নেক কাজ করে তাদের সে এ মর্মে সুসংবাদ দিতে পারে যে তাদের জন্য আল্লাহর দরবারে উত্তম পুরস্কার রয়েছে যেখানে তারা চিরকাল থাকবে এবং সেসব লোকদের ভয় দেখাবে যারা মূর্খের মতো বলে আল্লাহ তালা সন্তান গ্রহণ করেছেন এ দাবির পক্ষে তাদের কাছে কোন জ্ঞানসম্মত দলিল প্রমাণ নেই তাদের বাপ দাদাদের কাছেও এ ব্যাপারে কোনো যুক্তি ছিল না এটা সত্যিই বড় একটি কঠিন কথা যা তাদের মুখ থেকে বের হচ্ছে আসলে তারা জঘন্য মিথ্যা ছাড়া কিছুই বলেনি হেন যদি এরা এ কথার উপর ইমান না আনে তাহলে মনে হয় দুঃখ কষ্টে তুমি এর পেছনে নিজেকেই বিনাশ করে দেবে যা কিছু এ জমিনের বুকে আছে আমি তাকে তার জন্য শোভাবর্ধনকারী করে পয়দা করেছি যাতে করে মানুষদের আমি পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কাজকর্মের দিক থেকে কে বেশি উত্তম অতঃপর একদিন আমি যা কিছু এ জমিনে আছে ধ্বংস করে দিয়ে একে উদ্ভিদ মাটিতে পরিণত করে দেব তুমি গুহা ও পাহাড়ের উপত্যকার অধিবাসীদের সম্পর্কে কি মনে করো। তার আমার সমূহের মধ্যে একটি বিস্ময়কর দর্শন ছিল ঘটনাটি এমন হয়েছিল কতিপয় যুবক যখন গুহায় আশ্রয় নিল এবং আল্লাহ দরবারে এই বলে দোয়া করল হে আমাদের মালিক एक तुमारह दान कर सठी पद देखाओ अतपर गुहार भेतरे बहु बचर धरे घुमे पर्दा लागिए रख लगे तरफ घुम उठिए दिल जाने तरफ दूदल मध्य कौन दल ठीक कतदिन से अवस्थान আমি তোমার কাছে তাদের বৃত্তান্ত সঠিকভাবে বর্ণনা করছি মূলত তারা ছিল কতিপয় নজওয়ান ব্যক্তি যারা তাদের মালিকের ওপর ইমান এনেছিল আমি তাদের হেদায়তের পথে এগিয়েও দিয়েছিলাম আমি তাদের অন্তকরণকে ধৈর্য দ্বারা দৃঢ়তা দান করেছি যখন তারা আল্লাহর পথে দাঁড়িয়ে গেল এবং ঘোষণা করল আমাদের মালিক তো হচ্ছেন তিনি যিনি আসমানসমূহ ও জমিনের মালিক আমরা কখনো আল্লাতলা ছাড়া আর কাউকে ডাকব না যদি আমরা এমন অযৌক্তিক কথা বলি তাহলে তা হবে মারাত্মক দিন বিরোধী কাজ এরা হচ্ছে আমাদের সজাতির লোক যারা তাকে বাদ দিয়ে অসংখ্য মাবুদের গোলামী গ্রহণ করেছে তারা যদি সত্যবাদী হয় তাহলে তারা স্পষ্ট দলিল নিয়ে আসেনা কেন তার চাইতে বড় জালেম আর কে যে তালার উপর মিথ্যা আরোপ করে অতপর জোয়ানরা পরস্পরকে বলল আল্লাহ তালা ছাড়া অন্যদের যারা মাবুদ বানায় তাদের কাছ থেকে তোমরা যখন বিচ্ছিন্ন হয়ে চলেই গেলে তখন তোমরা এখান থেকে বের হয়ে বিশেষ একটি গুহায় গিয়ে আশ্রয় নাও তোমাদের মালিক তোমাদের উপর তার রহমতের ছায়া বিস্তার করে দেবেন এবং তোমাদের বিষয়গুলো তোমাদের জন্য সহজ করে দেবেন হে নবী তুমি যদি সে গুহা দেখতে তাহলে দেখতে পেতে তারা তার মধ্যবর্তী এক প্রশস্ত চত্বরে অবস্থান করছে সূর্য তার উদয়কালে तर गुहार दक्षिण पाश दिए हेले अस्तो जाए तक गुहार बाम पास कष्ट क्या निदर्शन मध्यम आल्ला जाके हिदायत दान करम्र हिदायत प्राप्त है से कौ पथ प्रदर्शनकारी और अभिभावक पे ना তুমি যদি দেখতে তাহলে তুমি তাদের ভাবতে তারা বুঝে জেগেই রয়েছে যদিও তারা ছিল ঘুমন্ত আমি তাদের তাদের কখনো কখনো ডানে বামে পরিবর্তন করে দিতাম। গুহার সামনে তার হাত দুটি প্রসারিত করে পাহারত অবস্থায় বসেছিল তুমি যদি তাদের দিকে সত্যি উঁকি মেরে দেখতে তাহলে তুমি অবশ্যই তাদের কাছ থেকে পেছন ফিরে পালিয়ে যেতে এবং তাদের এ আজব দৃশ্য দেখে তুমি নিঃসন্দেহে ভয়ে আতঙ্কিত হয়ে যেতে এভাবেই তাদের আমি ঘুম থেকে উঠিয়ে দিলাম যাতে করে তারা তাদের অবস্থান সম্পর্কে নিজেরা পরস্পরে জিজ্ঞাসাবাদ করে কথা প্রসঙ্গে তাদের মধ্যে থেকে এক ব্যক্তি বলল বলত তোমরা এ গুহায় কতকাল অবস্থান করেছ তারা বলল বড়জোর একদিন কিংবা তার চাইতে কম সময়ে আমরা এখানে অবস্থান করেছি অতঃপর যখন তারা একমত হতে পারল না তখন তারা বলল তোমাদের মালিকই কথা জানেন তোমরা এ গুহায় কত কাল অবস্থান করেছ এখন সে বিতর্ক রেখে বরং তোমরা তোমাদের একজনকে তোমাদের রৌপ্য মুদ্রাসহ শহরে পাঠাও সে বাজারে গিয়ে দেখুক কোন খাবার উত্তম সেখান থেকে কিছু খাবার তোমাদের কাছে নিয়ে আসুক সে যেন বিচক্ষণ সাথে কাজ করে এবং সে যেন কাউকেই তোমাদের ব্যাপারে কিছু জানতে না দেয় যদি তারা তোমাদের সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমাদের প্রস্তর আঘাত করে হত্যা করবে কিংবা তোমাদের জোর করে তারা তাদের দিনে ফিরিয়ে নেবে আর একবার তেমনটি হলে কখনোই তোমরা মুক্তি পাবে না আর এভাবেই আমি একদিন তাদের ব্যাপার শহরবাসীদের জানিয়ে দিলাম যাতে করে তারা এ কথা জানতে পারে মৃতকে জীবন দেওয়ার ব্যাপারে আল্লাহ আল্লাহতালার ওয়াদা আসলেই সত্য এবং কেয়ামতের আসার ব্যাপারেও কোনো রকম সন্দেহ নেই যখন তারা নিজেদের মধ্যে এ নিয়ে বিতর্ক করে যাচ্ছিল তখন কিছু লোক বলল তাদের সম্মানে তাদের উপর একটি স্মৃতিসৌধ নির্মাণ করে দাও আসলে তোমাদের মালিক তাদের সম্পর্কে সর্বাধিক খবর রাখেন অপরদিকে সব মানুষ তাদের কর্তব্য কাজের উপর বেশি প্রভাবশালী ছিল তারা বলল স্মৃতিসৌধ বানানোর বদলে চল আমরা তাদের উপর একটি মসজিদ বানিয়ে দেই। কিছু লোক বলে গুহার অধিবাসীরা ছিল জন। ওদের মধ্যে চতুর্থটি ছিল ওদের পাহারাদার কুকুর আবার কিছু লোক বলে তারা ছিল পাঁচজন তাদের ষষ্ঠটি ছিল ওদের কুকুর আসলে অজানা অদেখা বিষয়সমূহের প্রতি এরা খামাখা অনুমান নিক্ষেপ করে এ সবকিছু বলছে তাদের কেউ বলে ওরা ছিল সাতজন এবং অষ্টমটি ছিল তাদের কুকুর হে নবী তুমি এদের বল হাঁ আমার মালিক ভালো করেই জানেন ওদের আসল সংখ্যা কত ছিল তাদের সংখ্যা খুব কম সংখ্যক লোকই বলতে পারে তুমিও এদের ব্যাপারে সাধারণ আলোচনার বাইরে বেশি বিতর্ক করো না এবং তাদের সম্পর্কে খামাখা অন্য মানুষদের কাছেও জিজ্ঞাসাবাদ করোনা বি কখনো কোনো কাজের ব্যাপারে কথা একথা না, এ কাজ আমি আগামীকাল করব হ্যাঁ বরং এভাবে বল আল্লাহ যদি চান তাহলেই আমি আগামীকাল এ কাজটা করব যদি কখনো কোনো কিছু ভুলে যাও তাহলে তোমার মালিককে স্মরণ করো এবং বলো সম্ভবত আমার মালিক এ কাহিনী চাইতে নিকটতর কোনো কল্যাণ দিয়ে আমাকে পথ দেখাবেন তারা তাদের এ গুহায় কাটিয়েছে মোট তিনশো বছর কেউ সাথে বছর যোগ করেছে। তুমি বস্তুত একমাত্র আল্লাহ গুহায় কত বছর আসমান সমূহ ও জমিনের যাবতীয় অজানা অদেখা বিষয়ের জ্ঞান তো একমাত্র তার জন্য নির্দিষ্ট রয়েছে কত সুন্দর দৃষ্টা তিনি কত সুন্দর শ্রোতা তিনি ছাড়া তাদের দ্বিতীয় কোন অভিভাবক নেই আল্লাহ নিজের কর্তৃত্ব ও ক্ষমতায় অন্য কাউকে কখনো শরিক করেন না হেনাবি তোমার উপর তোমার মালিকের যে কিতাব নাজিল করা হয়েছে তা তুমি তেলাওয়াত করতে থাকু তাঁর কিতাবে বর্ণিত কথাবার্তা রদবদল করার কেউই নেই তিনি ছাড়া তুমি আর কোন আশ্রয়স্থল পাবে না হেনাবি তুমি নিজেকে সদা সেসব মানুষদের সাথে রেখে চলবে जरा सकाल सन्धाय तम ही सन्तुष्टि कामना कर स्नेह दृष्टि फिर कख एम व्यक्तिर कथा मत चलो ना जार अंतकरण के स्वरण गाफेल कर दिए व्यक्ति निजे प्रवृत्तर गोलामी करते शुरू करप आल्ला सीमाना लंघन करो এ সত্য দিন তোমাদের মালিকের পক্ষ থেকে এসেছে সুতরাং যার ইচ্ছা সে এর উপর ইমান আনুক আর যার ইচ্ছা সেটা অস্বীকার করুক আমি তো এ অস্বীকারকারী জালেমদের জন্য এমন এক আগুন প্রস্তুত করে রেখেছি যার বেষ্টনী তাদের পুরোপুরি পরিবেষ্ট করে রাখবে যখন তারা পানির জন্য ফরিয়াদ করতে থাকবে তখন এমন এক গলিত ধাতুর মতো পানীয় দ্বারা তাদের ফরিয়াদের জবাব দেয়া হবে যা তাদের সমগ্র মুখমণ্ডল জ্বালিয়ে পুড়িয়ে দেবে কি ভীষণ হবে সে পানীয় আর কি নিকৃষ্ট হবে তাদের আশ্রয়ের স্থানটি আর যারাই আল্লাহতালার উপর ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের কোন আশঙ্কা নেই আমি কখনো তাদের বিনিময় বিনষ্ট করি না যারা নেক কাজ করে এদের জন্য রয়েছে এমন এক স্থায়ী জান্নাত যার পাদদেশ দিয়ে ধারা প্রবাহিত হবে তাদের সেখানে সোনার কাকুন দ্বারা অলঙ্কৃত করা হবে তারা পরিধান করবে সূক্ষ্ম ও পুরু রেশমের পোশাক উপরন্তু তারা সমাসীন হবে এক সুসজ্জিত আসনে কত সুন্দর তাদের বিনিময় কত চমৎকার তাদের আশ্রয়ের এই স্থানটি তাদের শিক্ষার জন্য তুমি দুজন লোকের উদাহরণ পেশ কর যাদের একজনকে আমি দুটো আঙুরের বাগান দান করেছিলাম এবং এ দুটো কতিপয় খেজুর গাছ দ্বারা পরিবেষ্টিত করে রেখেছিলাম আবার এ দুয়ের মধ্যবর্তী স্থানকে পরিণত করেছিলাম একটি সুফলা রূপে। উভয় বাগানি এক পর্যায়ে যথেষ্ট ফল দান করল ফল দানে উভয় বাগানের ফাঁকে ফাঁকে আমি পানির ঝর্ণাধারা প্রবাহিত করে রেখেছিলাম এক পর্যায়ে তার অনেক ফল হয়ে গেল অতঃপর একদিন সে তার সাথীকে কথা প্রসঙ্গে বলল দেখো। আমি ধন সম্পদের দিক থেকে তোমার চাইতে যেমন বড় তেমনি জন বলেও আমি তোমার চাইতে বেশি শক্তিশালী নিজের শক্তি সামর্থ্যের ব্যাপারে বাড়াবাড়ি করতে করতে সে নিজের বাগানে গিয়ে প্রবেশ করল এবং বলল আমি ভাবতেই পাচ্ছি না এ বাগানের সৌন্দর্য কোনোদিন নিঃশেষ হয়ে যাবে আমি এও মনে করি না একদিন এসব ধ্বংস হয়ে কেয়ামত প্রতিষ্ঠিত হবে এবং কেয়ামতের পর আমাকে যদি আমার মানিকের সামনে ফিরিয়ে নেওয়া হয় তাহলে এর চাইতে উৎকৃষ্ট কোন কিছু আমি সেখানে পাব আর সে গরিব সাথীটি যে তার সাথে কথা বলছিল বলল यह पार्थिव सम्पद देखे तुम्हें महान सत्ता अस्वीकार करा पाशेषांगी तो विश्वास करता आल्ला शरिक करा कत भलो हतो तुम जब तुम फलवती बागने प्रवेश कर ले तक तुम्हें एक আল্লা তালা যা চেয়েছেন তাই হয়েছে আল্লাহ আল্লাহতালা ব্যতিরেখে কারই কিছু ঘটানোর শক্তি নেই যদিও তুমি আমাকে জনে তোমার চাইতে কম দেখলে কিন্তু আমি আল্লাহ তালার উপর ইমান রাখি সম্ভবত আমার মালিক আমাকে তোমার এ পার্থিব বাগানের চাইতে উৎকৃষ্ট আখেরাতের কোনো বাগান দান করবেন এবং অকৃতজ্ঞতার জন্য তোমার বাগানের উপর আসমান থেকে এমন কোন বিপর্যয় নাজিল করবেন ফলে তা উদ্ভিদ শূন্য এক বিরান ভূমিতে পরিণত হয়ে যাবে কিংবা তার পানি তার জমিনের নিচেই অন্তর্হিত হয়ে যাবে তেমন কিছু হলে তুমি কখনো তা আবার খুঁজে আনতে পারবে না অতঃর তাই ঘটল তার বাগানের ফল ফলারিকে বিপর্যয় এসে ঘিরে ফেলল তখন সে ব্যক্তি সেই ব্যয়ের ওপর যা বাগানের শোভাবর্ধনের পেছনে করেছিল হাতের ওপর হাত রেখে আক্ষেপ করতে লাগল বাগানের অবস্থা এমন হল যা তা মুখ থুবুড়ে পড়ে থাকল এবং নিজের ভুল বুঝতে পেরে কত ভালো হতো যদি আমি আমার মালিকের ক্ষমতার সাথে অন্য কাউকে না করতাম যারা বাহাদুরি করেছে তাদের কোন দলই আজ তাকে আল্লাহর প্রতিশোধের মোকাবেলায় সাহায্য করার জন্য অবশিষ্ট রইল না সে নিজে কোনো রকম প্রতিশোধ নিতে পারল না এখানে রক্ষা করা যাবতীয় এখতিয়ার একমাত্র আল্লাহ আল্লাহতালার যিনি একমাত্র সত্য পুরস্কার দানে ও পরিণাম নির্ধারণে তিনি উত্তম হে নী তুমি এদের কাছে দুনিয়ার জীবনের উদাহরণ পেশ জীবনটা হচ্ছে এমন যেমন আমি আকাশ থেকে পানি বর্ষণ করি যার কারণে জমিনের উদ্ভিদ ঘন সুশোভিত হয়ে ওঠে অথপর এক সময় বাতাসটা উড়িয়ে নিয়ে ফেরে মূলত আল্লাতালা সব কিছুর উপর প্রচণ্ড ক্ষমতাবান ধন সম্পদ ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের পার্থিব জীবনের কতিপয় অস্থায়ী সৌন্দর্যমাত্র চিরস্থায়ী হচ্ছে মানুষের নেক কাজ আর তা হচ্ছে তোমার মালিকের কাছে পুরস্কার পাওয়ার জন্য অনেক ভালো আর কোন কল্যাণময় কিছু কামনা করতে গেলেও তা হচ্ছে উত্তম যেদিন আমি পাহাড় সমূহকে চলমান করে সরিয়ে দেব এবং তুমি এই পৃথিবীকে দেখবে তা একটি শূন্য প্রান্তর সেদিন আমি তাদের মানবকুলকে এক জায়গায় চড়ো করব কোন একজনকেও আমি বাদ দেব না তাদের সবাইকে তোমার মালিকের সামনে সারিবদ্ধভাবে এনে হাজির করা হবে অতপর আমি বলবো। আজ তো তোমরা সবাই আমার কাছে এসে গেছ ঠিক যেমনি করে আমি তোমাদের প্রথমবার পয়দা করেছিলাম কিন্তু তোমরা অনেকেই মনে করতে আমি তোমাদের দ্বিতীয়বার আমার কাছে হাজির করার জন্য কোন সময়সূচি নির্ধারণ করে রাখিনি অতপর তাদের সামনে আমল নামা রাখা হবে তখন নাফরমান ব্যক্তিদের তুমি দেখবে সে আমল নামায় যা কিছু লিপিবদ্ধ আছে তারা তার কারণে খুবই আতঙ্কগ্রস্ত থাকবে তারা বলতে থাকবে হায় দুর্ভাগ্য আমাদের এ আবার কেমন গ্রন্থ এত তো দেখছি আমাদের জীবনের ছোট কিংবা বড় প্রত্যেক বিষয়ের হিসাব রেখেছে তারা যা কিছু করেছে তার প্রতিটি বস্তুই তারা সে গ্রন্থে মজুদ দেখবে তোমার মালিক সেদিন কার ওপর বিন্দু মাত্র জুলুমও করবেন না স্মরণ করো যখন আমি ফেরেস্তাদের বলেছিলাম তোমরা সবাই আদমকে সজদাহ করো তখন তারা সবাই সাজদা করল কিন্তু ইবলিশ সজদা করল না সে ছিল আসলে জিনদেরই একজন সে তার মালিকের আদেশের নাফরমানি করল যে এত বড় নাফরমানি করল তোমরা কি তাকে এবং তার বংশধরদের আমার বদলে তোমাদের অভিভাবক হিসেবে গ্রহণ করে চলেছ অথচ প্রথম দিন থেকেই, সে তোমাদের প্রকাশ্য দুশ্মন চেয়ে দেখো জালেমদের কি নিকৃষ্ট বিনিময় দেয়া হয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করার সময় আমি তাদের কাউকে ডাকিনি এমনকি স্বয়ং তাদের নিজেদের বানানোর সময়ও তো আমি তাদের ডাকিনি আসলে আমি তো অক্ষম ছিলাম না যে তাদের পরামর্শ আমার দরকার অন্যদের যারা গোমরা করে আমি তাদের সাহায্য গ্রহণ করি না যেদিন তিনি এদের বলবেন তোমরা তাদের ডাকো যাদের তোমরা আমার শরীর মনে করতে ওরা তাদের ডাকবে কিন্তু তারা তাদের এটাকে কোনড়া দেবে না আমি এদের উভয়ের মাঝখানে এক মরণ ভাঁধ রেখে দেব এর নাফরমান লোকেরা যখন আজাব দেখতে পাবে তখন তারা বুঝে যাবে তারা এক্ষুনি সেখানে গিয়ে পতিত হচ্ছে আর একবার সেখানে পতিত হলে ওরা তা থেকে কখনোই মুক্তির পথ পাবে না আমি মানুষের বোঝার জন্য এই কোরআনে সব ধরনের উপমা ও উদাহরণ বিশদভাবে বর্ণনা করেছি কিন্তু মানুষের অধিকাংশই এ নিয়ে তর্ক করে হেদায়ত যখন মানুষের সামনে এসে গেল তখন ইমান আনা ও গুনাহের জন্য তাদের মালিকের কাছে ক্ষমা চাওয়া থেকে তাদের কোন জিনিস বিরত রাখছে তারা সম্ভবত পূর্ববর্তী মানুষদের অবস্থা তাদের কাছে এসে পৌঁছানোর কিংবা আমার আজাব তাদের সামনে এসে হাজির হবার অপেক্ষা করছে আমি তো রসুলদের পাঠাই যে তারা মানুষদের জন্য জান্নাতের সুসংবাদবাহী ও জাহান নামের সতর্ককারী হবে কিন্তু যারা কুফরি করেছে তারা ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে যাতে তারা সত্যকে ব্যর্থ করে দিতে পারে মূলত তারা আমার আয়াতসমূহকে এবং যেসব বিষয় দিয়ে তাদের জাহান নাম থেকে সতর্ক করা হয়েছিল তাকে বিদ্রুপের বিষয়ে পরিণত করে নিয়েছে তার চাইতে বড় জালেমার কে আছে যাকে তার মালিকের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে এবং সে এর থেকে মুখ ফিরিয়ে দিচ্ছে সর্বোপরি যা কিছু গুনাহের বোঝা তার হাত দুটো অর্জন করেছে সে ভুলে যায় আমি তাদের অন্তরের উপর জাহেলিয়াতের আবরণ লাগিয়ে দিয়েছি যেন তারা সত্য দিন বুঝতে না পারে এমনি ভাবে তাদের কানেও এক ধরনের কঠিন বস্তু ঢেলে দিয়েছি এ কারণে তারা সত্য কথা শুনতে পায় না অতএব হে নবী তুমি ওদের যতই হেদায়তের পথে ডাকো না কেন তাদের কখনো হেদায়ত দেয়া হবে না তোমার মালিক বড়ই ক্ষমাশীল তাদের সবাইকে তাদের কৃতকর্মের জন্য শাস্তি দিতে চাইতেন তাহলে তিনি সহজেই তা ত্বরান্বিত করতে পারতেন বরং এর পরিবর্তে তাদের জন্য শাস্তির একটি প্রতিশ্রুত ক্ষণ রাখা আছে যা থেকে ওদের কারুই পরিত্রাণ নেই এ জনপদ ও তাদের অধিবাসীরা যখন আল্লাহ তালা সীমা লঙ্ঘন করেছিল তখন আমি তাদের নির্মূল করে দিয়েছি তাদের ধ্বংসের জন্যও একটি দিন দিনক্ষণ নির্দিষ্ট ছিল হে নবী তুমি এদের মূষার ঘটনা শোনাও যখন মুসা তার খাদকে বলল যতক্ষণ পর্যন্ত আমি দুটো সাগরের মিলনস্থলে না পৌঁছব ততক্ষণ পর্যন্ত আমি আমার পরিকল্পনা থেকে ফিরে আসব না যদি আমাকে এজন্য দীর্ঘ সময় পর্যন্তও চলতে হয় তবু আমি চলতে থাকব যখন তারা উভয়ে সেই প্রত্যাশিত দুটো সাগরের সঙ্গমস্থলে এসে পৌঁছল তখন তারা উভয়ই তাদের খাবারের জন্য রাখা মাছটির কথা ভুলে গেল সে মাছটি ছুটে গিয়ে সুড়ঙ্গের মতো একটি পথ করে সহজেই সাগরে চলে গেল যখন তারা আরও কিছু দূর এগিয়ে গেল তখন সে তার খাদেমকে বলল এবার আমাদের নাস্তা নিয়ে এসো আমরা আজকের সফরে সত্যি ভারী ক্লান্ত হয়ে পড়েছি সে বলল তুমি কি দেখনি আমরা যখন শিলাখন্ডের পাশে বিশ্রাম করছিলাম তখন আমি মাছের কথা ভুলেই গিয়েছিলাম আসলে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে যে আমি তার আর সে মাছটিও কি আশ্চর্যজনক হ্যাঁ এই তো হচ্ছে সেই জায়গা যে স্থানটির আমরা সন্ধান করছিলাম মাছটি চলে যাওয়ার জায়গাই হচ্ছে সাগরের স্থল। অতঃপর তারা নিজেদের পথের চিহ্ন ধরে ফিরে চলল এরপর তারা সেখানে পৌঁছলে আমার বান্দাদের মাছ থেকে একজন পূর্ণবান বান্দাকে সেখানে পেল যাকে আমি আমার অনুগ্রহ দান করেছি উপরন্তু তাকে আমি আমার কাছ থেকে বিশেষ জ্ঞান দান করেছিলাম মুসা তাকে বলল আমি কি তোমার অনুসরণ করতে পারি যাতে করে আল্লাহ তালার কাছ থেকে যে জ্ঞান তোমাকে শেখানো হয়েছে তার কিছু অংশ তুমি আমাকে শেখাতে পারো সে বলল হ্যাঁ পারো তবে আমার সাথে থেকে তা তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না অবশ্য এটাও ঠিক যে বিষয়ে তোমার জ্ঞানসীমার বাইরে তার উপর তুমি ধৈর্য ধরবি বা কি করে সে বলল আল্লাহ আল্লাহতালা যদি চান তাহলে তুমি আমাকে ধৈর্যশীল হিসেবেই পাবে আমি তোমার কোনো আদেশেরই বরখেলাভ করব না সে বলল আচ্ছা যদি তুমি আমাকে অনুসরণ করই তাহলে কোনো বিষয় নিয়ে আমাকে কিছু জিজ্ঞেস করবে না যতক্ষণ না সে কথা আমি নিজেই তোমাকে বলে দেব পর তারা দুজন পথ চলতে শুরু করল নদীর পারে এসে উভয়ই একটি নৌকায় আরোহণ করলো। নৌকায় উঠেই সে তাকে ছিদ্র করে দিল সে বলল তুমি কি এজন্য তাকে ছিদ্র করে দিলে যেন এর আরোহীদের তুমি ডুবিয়ে দিতে পারো তুমি সত্যি এক গুরুতর অন্যায় কাজ করেছ মুসার কথা শুনে সে বলল আমি কি তোমাকে এই একথা বলিনি আমার সাথে থেকে তুমি কখনো ধৈর্য ধারণ করতে পারবে না সে বলল আমি যে ভুল করেছি সে ব্যাপারে তুমি আমাকে পাকড়াও করু না এবং এ ব্যাপারে আমার উপর বেশি কঠোরতাও আরোপ না। আবার তারা পথ চড়তে শুরু করল কিছুদূর গিয়ে তারা উভয়ে একটি কিশোর বালক পেল সাথে সাথে সে তাকে হত্যা করে ফেলল এ কাজ দেখে সে বলল তুমি তো কোনো রকম হত্যার অপরাধ ছাড়াই একটি নিষ্প জীবনকে বিনাশ করলে তুমি সত্যি একটা গুরুতর অন্যায় কাজ করে ফেলেছ সে বলল আমি কি তোমাকে একথা বলিনি যে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধরতে পারবে না বলল যদি এর পর আর একটি কথাও আমি তোমাকে জিজ্ঞেস করি তাহলে তুমি আমাকে তোমার সাথে রেখ না অবশ্যই অধিবাসীদের কাছে কিছু খাবার চাইল কিন্তু তারা তাদের মেহমানদারি করতে অস্বীকার করল অতঃপর সেখানে তারা একটি পতনোন্মুখ পুরনো প্রাচীর দেখতে পেল সে প্রাচীরটা সোজা করে দিল সে মুসা বলল তুমি চাইলে তো এদের কাছ থেকে এর উপর কিছু পারিশ্রমিক গ্রহণ করতে পারতে সে বলল বেশ এখানেই তোমার আমার মধ্যে বিচ্ছেদ হয়ে গেল কিন্তু তার আগে যেসব কথার ব্যাপারে তুমি আমার সাথে ধরে থাকতে তার পারি তোমাকে বলে দিতে চাই প্রথম ঘটনাটি হচ্ছে নৌকা সম্পর্কিত মূলত তা ছিল কয়েকজন গরিব মানুষের মালিকানাধীন তারা এটা দিয়ে সমুদ্রের জীবিকা অন্বেষণের কাজ করত কিন্তু আমি নৌকাটিতে একটা ছিদ্র করে তাকে ত্রুটিযুক্ত করে দিতে চাইলাম কারণ তাদের সামনে ছিল এমন এক যে ত্রুটিবিহীন যে নৌকাই পেত তা ছিনিয়ে নিত হ্যাঁ সে পিতা মাতা উভয় ছিল মোমেন আমি আশঙ্কা করলাম বড় হয়ে সে এদের দুজনকেই আল্লাহর নাফর মানি ও কুফুর দ্বারা বিভ্রান্ত করে দেবে আমি চাইলাম তাদের মালিক তার বদলে তাদের এমন একটি সন্তান দান করবেন যে দিনদারি ও রক্তের সম্পর্ক রক্ষার ব্যাপারে অনেক ভালো প্রমাণিত হবে সর্বশেষ ওই যে প্রাচীরটির ব্যাপার আসলে তা ছিল শহরের দুটি এতিম বালকের এর নিচেই তাদের জন্য রক্ষিত ছিল গুপ্ত ধনভান্ডার। ওদের পিতা ছিল একজন নেককার ব্যক্তি এই কারণে তোমার মালিক চাইলেন ওরা বয়প্রাপ্ত হোক এবং তাদের সে ভাণ্ডার থেকে তার সম্পদ বের করে আনুক এ প্রাচীরটাকেই আমি তাদের বড় হওয়া পর্যন্ত দাঁড় করিয়ে রাখতে চেয়েছিলাম এ ছিল মূলত তোমার মালিকের অনুগ্রহ দ্বারা সম্পাদিত কতিপয় কাজ এর কোনটাই কিন্তু আমি আমার নিজে থেকে করিনি আর এ হচ্ছে সেসব কাজের ব্যাখ্যা যে ব্যাপারে তুমি আমার সাথে থেকে ধৈর্য ধারণ করতে পারছিলে না হেনাবি এরা তোমার কাছে জুলকার নাইন সম্পর্কে জানতে চায় তুমি তাদের বলো হ্যাঁ আমি আল্লাহর কেতাব থেকে তার বিবরণ তোমাদের কাছে এক্ষুনি পড়ে শোনাচ্ছি আল্লাহ তারা বলছেন আমি জমিনের বুকে তাকে বিপুল রাজনৈতিক ক্ষমতা দান করেছিলাম এবং আমি তাকে এর জন্য প্রয়োজনের সব উপায় উপকরণ দান করেছিলাম একবার সে সফরে বেরোবার প্রস্তুতি গ্রহণ করতে লাগল চলতে চলতে এমনিভাবে সে সূর্যের অস্তগমনের জায়গায় গিয়ে পৌঁছল সেখানে গিয়ে সে সূর্যকে সাগরের কালো পানিতে ডুবতে দেখল তার পাশে সে একটি জাতিকেও বাস করতে দেখল আমি বললাম হেজুলকার নাইন এরা তোমার অধীনস্থ তুমি ইচ্ছে করলে তাদের শাস্তি দিতে পারো অথবা তাদের সাথে তুমি সদয় ভাব গ্রহণ করতে সে বলল এদের মাঝে যে আল্লাহর সাথে বিদ্রোহ করবে তাকে আমি অবশ্যই শাস্তি দেব অতঃপর তাকে যখন তার মালিকের সামনে ফিরিয়ে নেওয়া হবে তখন তিনি তাকে আরও কঠিন শাস্তি দেবেন অপরদিকে যে ব্যক্তি আল্লাহর ইমান আনে এবং নেক কাজ করে তার জন্য আখেরাতে থাকবে উত্তম পুরস্কার আর আমিও তার সাথে আমার কাজকর্ম সম্পাদনের সময় একান্ত বিনম্র ব্যবহার করব। করবর সে আরেক অভিযানে পথে বেরোল এমনকি চলতে চলতে সে সূর্যদয়ের স্থানে গিয়ে পৌঁছল তখন সে সূর্যকে এমন একটি জাতির উপর দিয়ে উদয় হতে দেখল যাদের জন্য তার প্রখর তাপ থেকে আত্মরক্ষার জন্য আমি কোন অন্তরাল সৃষ্টি করে রাখিনি জুলকান নাইনের ঘটনা ছিল এরকমই আমার কাছে সে সম্পর্কিত পুরোপুরি খবরই মজুদ আছে অতঃপর সে আরেক অভিযানে পথে বেরোল এমনকি পথ চলতে চলতে সে দুটো প্রাচীরের মধ্যবর্তী স্থানে গিয়ে পৌঁছল দুই পর্বতের মধ্যবর্তী স্থানে পৌঁছে সে এমন এক সম্প্রদায়ের লোকদের পেল যারা জুলকার নাইনের কোনো কথাই তেমন বুঝতে পারছিল বলে মনে হল না তারা অতি কষ্টে তাকে বলল হে বাদশাহ জুলকার নাইন অবশ্যই ইয়াজুজ মাজুজ নামক দুটো সম্প্রদায় এই জমিনে নানা রকম বিপর্যয় সৃষ্টিকারী অবস্থায়। তাদের থেকে বাঁচার জন্য আমরা কি তোমাকে এ কোনো রকম একটা কর দেব যে তুমি আমাদের এবং তাদের মাঝে একটি প্রাচীর বানিয়ে দেবে সে বলল কোন কর নেওয়ার প্রয়োজন নেই কেননা আমার মালিক আমাকে যা কিছু দিয়ে রেখেছেন তাই আমার জন্য ভালো হ্যাঁ শারীরিক শক্তি দ্বারা তোমরা আমাকে সাহায্য করতে পারো আমি তোমাদের এবং তাদের মাঝে এক মজবুত প্রাচীর বানিয়ে দেব তোমরা আমার কাছে এ কাজের জন্য লোহার পাতসমূহ নিয়ে এসো অতপর সে অনুযায়ী তা আনা হল এবং প্রাচীর তৈরির কাজও শুরু হলো। যখন মধ্যবর্তী ফাঁকা স্থানটি পূর্ণ হয়ে স্তূপগুলো দুটো পর্বতে সমান হয়ে গেল তখন সে তাদের লক্ষ্য করে বলল তোমরা হাঁপড়ে দম দিতে থাকো অতপর যখন তা আগুনের মতো উত্তপ্ত হলো তখন সে বলল এখন তোমরা আমার কাছে কিছু গলানো তামা নিয়ে এসো আমি তা এর ওপর ঢেলে দেব সুতরাং এভাবেই এমন একটি মজবুত প্রাচীর তৈরি হয়ে গেল যে তারা তারপর উঠতে সক্ষম হলো না তারা তার ভেদ করে বাইরে আসতে পারল জুলকারনাইন বলল। এই যা কিছু হয়েছে তা সবই আমার মালিকের অনুগ্রহে হয়েছে কিন্তু যখন আমার মালিকের ওয়াদা মতো ক্যামত আসবে তখন তিনি তা চূর্ণ বিচূণ্ড করে একাকার করে দেবেন আর আমার মালিকের ওয়াদা হচ্ছে সত্য ওয়াদা ক্যামতের আগে আমি তাদের দলে দলে ছেড়ে দেব তারা সমুদ্রের ঢেউয়ের আকারে এক দল আরেক দলের মধ্যে প্রবিষ্ট হবে যখন সিঙায় ফুতকার দেওয়া হবে তখন তাদের সবাইকে আমি হাসরের ময়দানে একত্রিত করব সেদিন আমি জাহান্নামকে তার অবিশ্বাসীদের সামনে এনে হাজির করব যাদের চোখের মধ্যে আমার স্মরণ থেকে আবরণ পড়েছিল তারা হেদায়তের কথাই শুনতে পেত না কাফেররা কি একথা মনে করে নিয়েছে যে তারা আমার বদলে আমারই কতিপয় গোলামকে অভিভাবক বানিয়ে নেবে আর আমি এব্যাপারে তাদের কোন জিজ্ঞাসাবাদী করব না আমি তো জাহান্নকে আমি কি তোমাদের এমন লোকদের কথা বলবো যারা আমলের দিক থেকে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে প্রচেষ্টা এই দুনিয়ায় বিনষ্ট হয়ে গেছে অথচ তারা মনে মনে ভাবছে তারা বুঝি ভালো কাজই করে যাচ্ছে এরাই হচ্ছে সেসব লোক যারা তাদের মালিকের আয়াতসমূহকে অস্বীকার করে এবং অস্বীকার করে तयामी ओजर मानदंड स्थापन करबना जहाार्न एट तथार्थ पावना क्यों तरा स्वयं स्रष्टा के अस्वीकार कराँ आयात समूह और विद्रूप हिसाब छे। जरा ने छे, शे नेक ग्रहण करी नेहमानदारे नी तुम ए मालिक प्रशंसार कथागुल लिपिबद्ध करुद्र कल हो जाए मालिकर ज्ञान कथा लेखा शेष हार आगे समुद्र शुक्रिया ुद्र के लेखार कलि सहाय करबी तुम ये बो तो तुम्हारे मत ही रक्त मास्क मानूष तबार है और तुम्हारे माबुद हम अतए तुम्हारे माझे जो क्यों मालिकर सामना करमेशा नेक आम कर इबादाते शरिक ना करें